ইসলামকে নিজের কাছে উৎসব করবে বাসলম সে মুসলমান সেখান থেকে ইসলামকে রাখতে চায় না ইসলাম করতে চায় না কারণ ইসলামের বিরুদ্ধে এখন যারা ব্রিটিশের পেছার যারা এগুলো আবিষ্কার করতে যাচ্ছে আসতে ব্রিটিশেরা চালু করে রেখে গিয়েছে ব্রিটিশেরা বদলে গিয়েছে আমরা চলে যাব বাংলাদেশে তৈরি করে রেখে গেলাম এরা থাকবে মুসলমান কিন্তু চিন্তা ভাবনা থাকবে সম্প্রমণ বিগুলি না নাম ওরা না। আমাদের অবস্থান কিন্তু এরকমই আমরা মনে হয় তৈরি মনে হয়েছে খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় আমি বলতে বলে আরেক বন্ধু চাকরির ক্ষেত্রে সত্য পিথার ঘটে আছে হালাল হারামের পার্থক্য ঘটে হালালকে হারাম করে চাকরি করতে চিনে চাকরি থাকবে না কোন বিশ্বাস ছিল মালিকের প্রথম চাকরি থাকবে না মালিক ওনার চাকরির মালিক মালিক ওনার খানার মালিক সমাজের প্রতি যা রাস্তা তার চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা সমাজ তার একটা বিবাহের ভিতরে কথা ঠিক বললাম না ঠিক বলাম আমি কিন্তু মুসলমান আমি নমাজি অতন্ত নমাজ করি নমাজ করতে করতে বয়স বসে মুসলমানদের বিবাহপূর্ণ এত যা নমক ছিল না এত না এত দরকার ছিল না বিবাহ বেগাম তৈরি করে দিয়েছেন আমি প্রত্যেকটা সিদ্ধি করেছি আপনাকে আমাকে আল্লাহ কথা শিখছে না এটা কার বানিয়ে দিয়েছেন আমার সাথে আপনার সাথে কাজ সম্পর্ক হবে এটা সময় আমাদের বানিয়ে দিয়েছেন একজন মানুষ বানাই এবং তার আল্লাহ বলে ونساء فاتقوا الله الذي تسالون به ورحم إن الله كان عليكم طيبا الجمهة من فتنباني سينا إذ تيكت شوزنك من الله شكك من نفس والد وقلق منها جودة وقبص منهما لجالة تأثيرا وقبولتك وقبولتك من الله وقبولتك من الله وقبولتك من الله তো আমি সৃষ্টি বললাম জরা জরা জরা জরা অসংকল্পный মানুষ সৃষ্টি করলাম একজন বাবা ও আলাইহিস সালাম থেকে তার পদ থেকে মা হাও কে বানিয়ে থেকে আল্লাহ ওরে তো সৃষ্টি বানিয়ে দিলেন কিয়ামত তো জান্নাত ASCII করবে আল্লাহর রাসুল ইসলাম বলে দেন ও খলান কথা বলে মানুষের রাজত্ব মেনে নিয়ে এত মারি কাজাকাটি হানাহানি কোটা সমাজ আল্লাহ রাজ্য তিনি মানুষকে আল্লাহ রাজ্য কাজ আল্লাহ রাখা কায়ে করি নাই আমরা করেছি মানুষের আগত্ব এটা আমাদের দুর্ভাগ্য এজন্যই وخشاں دلت پہ اناوی کرنا کہ یہ ورگی کرنا اللہ <سؤال> کے نظام کے نام و نظریہ کا ہے۔ تمام تواجی بیوا شادی اللہ <سؤال> کو فقط ایک عبادت بیوا شادی سنت <سؤال> طریقہ اور طریقہ যে বিবাহের খরচ কম সে বিবাহে কি বেশি কি বেশি বেশি আজকে বিবাহ খরচ আমরা কম করি না যত খরচ লাগে সুদের বেটার সুদের বেটার হাতে মায়ের জীবনের সমস্ত সম্পদ করা একটা মেয়েকে বিবাহ দেয়া মা বাবার সীমা থাকবে না ইসলামের পরিভাষা হইল মেয়েকে বিবাহ দিবে মা বাবার লাগবে মা বাবার জিম্মায় কোন খরচ থাকবে না সুর অনেক অবশ্যই সবের কাজ ওয়াজ না করতেই হবে আজকে এই কথা বলে জন্য যুব সমাজ তারা রাস্তা রাস্তা করতেছে দুশ্চরিত আমাদের দুর্ভাগ্য সমাজি করে ফেলেছি সরকার বাক্য হয়েছে আঠারো বছর আগে মেয়েদেরকে বিবাহ করা না বামপন্থীরা আন্দোলন করে সরকার সেখান থেকে ষড়যন্ত্র অবাধ ফেলার নারী পুরুষের অবাধ ফেলা নেশা বৈধ হয়ে গেল স্কুল বা কলেজ অবাধ ফেলান সর্বশিক্ষা সেটা অবাধ আর কবি রাখোনা এটা বৈধ হয়ে গেল বিপদ করা যা সমর্থ থাকতে হবে বিবাহ করা যা এটা হলো উত্তম সর্বোত্তম হইল মেয়েদেরও কিন্তু শক্তি আসতে হবে ছেলে ধরো একটু আসতে হবে সংসেপারণা মেয়েরও বুঝতে পারতে হবে সঙ্গে মেট্রো ক্লাস যোগ্যতা আসতে হবে এটা হলো সর্বোচ্চ এখানে মেয়ে বারো বছর হোক বা পনেরো কথা বা পনেরো কিন্তু আমরা কি করতেছি মেয়ের বয়স্প বছর এই কথা হয়ে যায় বিবাহ নাম না মেয়েও না ছেলের বয়স তো আর কথাই এটা বুড়ো কি বলেন বুড়ো হয়ে গেছে বুড়ো পঁচিশ বছর বিয়ে ছেলে মেয়ে যদি দূরে থাকে না দাদা কথা শুনতে পথ বছর পরে থাকা যায় এটা মুক্তা আপনার তখন বয়স হোক কত আশি বা বিরাশি এই বন্ধ আপনি বাপেন কিনা বা এই ছেলে কি করবে আপনি দেখুন যেতে পারবেন না ছেলে নাকি না তুই তো করে থাকুন দেখেই গেলেন আমাদের যারা মুরুভীরা দেখা যায় নিজেদের একটা নিজের ভিতরে ভালো লাগে একটা সমাজ একটা পরিবার সুন্দর একটা সাধনা জিনিস দেখছে কিন্তু আমরা যা করতেছি একটা যুবতী মেয়েকে বিবাহ করলে বিশ বছর বয়সে বিশ বছর আর চল্লিশ বছর সবা জুড়ে বিশ বছর পরের পথে বেশ কমে গেল এত বয়স না রসিদে কালী অনেক ঘটনা অনেক বিপদ উপযুক্ত বয়সে পুষতে পুষতে চলে যা মেয়ে দেখতে যায় কি করি ছেলের মা ছেলের বউ বা ছেলের আত্মীয় কোন মহিলা দিনদার মহিলা বেশি থেকে বেশি মা বোনের রিপোর্ট নিয়ে ছেলেটা দেখতে পারবে ছেলের বাপ না ভাইও না আপনি দেখে নিতে পারবেন আপনার স্ত্রী করবে একটা মেয়েকে জীবন সঙ্গী নেই করবেন তাকে দেখে ওই মেয়েটাও আপনার জায়গা কেউ দেখে শুধু আপনি দেখবেন আর আপনার আপনার স্ত্রী বুঝে দেখবেন আমার স্বামীরটা ঠিক আছে কিনা আমার মতো ঠিকঠাক আমাদের ভালো লাগে না সবাই পছন্দ করে না এরা সবাই পছন্দ করবো থেকে পাঁচশো করে দেখারশো কোথা থেকে দেখার কোন বাকি আছে নাকি এর কোনো দোষী বলবো কিছু থাকে না আমরাও দুনিয়ার মেয়েদেরকে দেখতে দেখতে এখন আপনি যাকে এটাকে আপনি বিবাহ রেখে মন দেখতে পারবেন না মন্মতা দেখা যাবে একটা সীমা রেখে দেখতে হবে আপনার আত্মা যাবে দেখতে আপনার বোন যাবে দেখবে তারা রিপোর্ট করবে সাক্ষ্য দেয় মানের দেখাটা ঠিক আছে ভালো মনে হয়ে গেছে এবার আপনি দেখতে যান পঞ্চাশ পার্সেন্ট সাক্ষ্য না দেয় মেয়েটা আপনার দেখার কোন তার নাই আপনারা আপনাদের না নব্বই দিলে সাক্ষী রাখতে হবে কয়েক জায়গা দিকে হয়ে গেছে এখন মোবাইলে কথা খাই এটাকে দায়ের হবে না হারাম বিলাম আপনি করে দুই দুজনে যদি সমর্থন হয় মেয়ের মোহাম্মত হয় বা দুজনের সাথে দুজনের যাওয়া ঠিক শিখরে গেছে দুজন পছন্দ হয়েছে এবার যা আপনি বিবাহের প্রস্তাব দিতে পারেন আপনি ছেলে হয়ে আমাদের ছেলে বাহারানা নিয়ে পুরো বিরাট দোড়া বেরিয়ে তুমি চুপ করে পয়সাটা তো কেন বলো মহারানা তুমি পরিশোধ কর তোমার কথা তোমার বলতে হবে মহারানা কত দেখবে বা কত দেখবে না তুমি যা পার ওই কি যোগ্যতা দুই ভিত্তি করে মহারণা নির্ধারণ হবে সমাজিক বৃষ্টি করতে মহারানা নির্ধারণ হয় না সমাজের পাঁচ লাখ টাকা দশ টাকা এটা মহারণা নির্ধারণ করা না যে পুরুষ মহারণা না উজুবিধা মহারণা পরিশোধ করার পর এটা মহাপ এখানে আপনার কোনো অধিকার নেই মহারণা আপনাকে হবে মাত্রায় সমস্ত ভালতাবাদী করা খবরটা ধরে রাখবো মাত্রা ভালোবাদী এগুলি চলবে স্ত্রীর কাছে কেন মাতচাইবেন মত এত কাহা পুরুষ কেন বাছা নতুন মানুষ যখন শুরু করবেন আমার স্বামী আমি আর নতুন এ আসি কলে কেমন দুই দিন পরে কল্যাণ দিয়ে দেখেন তো আমার মরান করবো না নতুন নতুন বলতে কথা বলতে পারবেন না সব মানে আপনি স্ত্রীকে দেখবেন স্ত্রী আপনাকে দেখবে দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার আব্বাকে বলবেন আম্মাকে বলবেন আমার দেখা হয়ে গেছে পছন্দ হয়েছে বাবাই হল উকিলতি করতে পারে ভট্টারি কেউ করতে পারে উকিল বাবা বলতে আমাদের সময় যেটা প্রসারণ এটা হলে একটা নাজ এটা আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ভট্টারি করতে পারে আপনি আমার মেয়েটাকে এক দিয়ে দিলেন একটাও দিতে পারে এটা আপনি মনে যেতে পারেন না কিন্তু ওই যে একেবারে এমন উকিল বা বানিয়ে দিলেন যেমন ওই মেয়েকে গত শুক্রবার একদিনে বিয়ে করে দেখলাম উকিল বাবলো আসল বাবা এই বাব কি ভাব জিল্লা এই ধরনের করবেন না আসল বাপি ভাবে এই বাপের পালিতা চলবে মেয়েটার জন্য উকিল ভাবেন না একদিন দুই দিন তিন দিন পর কিভাবে পাওয়া যাবে না এই সমস্ত ভাবনা আপনি নিজের তাকে কয়েক করবে না আসল বাপ বাপি ওটা তুলনায় খুশি হইতে পারে বিয়ে সাথে ঠিক আল ও কারবার কাছে আসছে এখন বাপে যদি বলে বাপের বাপে দিব বাপের দাদা বাপের দাদা দিবে এরা হলো সবার অধিকার বাপ নাই দাদা নাই বড়দাদা নাই এখন মেয়ের বড় ভাইয়া বড় ভাই বা ছোট ভাই আসে বলে বুঝে এজেন্ট দিবে সে নাই দিবে ভালো লোককে এজেন্ট দেওয়ার জন্য অনুমতি দিলে সে দিতে পারবে এছাড়া তৃতীয় কোন লোক এজেন্ট দিতে অধিকার রাখে না এটা হল ইসলামের বিরাজ আমি গত শুক্রবার গৃহবাহী ভাবে এজেন্টের বিয়ে বলে হয়নি এই বিয়ে একেবারে আপনি যে একটা বন্ধুরা কথা বলে দেন ও বলবো ঠিক আছে ঠিক আছে আপনার কথা বলতেই করতেছি ওর দরকার টাকা দেন তার আপনাকে যেভাবে বলবেন ওভাবে করে নিয়া সমাজের কিছু অসাধু লোক কিভাবে আমার মতো কাজ করা আমার মতন তেরাভেলে মার্শালটা মানবে না সে বলবে ওই হোক না হোক ইসলাম মত হবে আর যদি একটু ছোট খাটো হয় পৌঁছার পরে মদিনা থেকে বিভিন্ন লোকেরা প্রস্তাব পেতে চাল ওষুধের নিয়ে বিবাহ করার জন্য মক্কা দুনিয়া প্রস্তাব নিয়ে আসতেছে মদিনার বড় বড় ধুনিয়া প্রস্তাব নিয়ে আসতেছে আমাদের কাছে বিবাহ দেওয়া দেন ফাতেমা আমাদের আমরা মাকে বিবাহ করে নিয়ে যাবো আল্লাহ রফুল না আজ পঞ্চমের মালিক পয়সা লাগিয়ে দিলেন পয়সা লা কোন কথা বলে না বলে আলি আমার মন বলে তুই কোনদিন ফাতেমার বিবাহ নেওয়া যাবে বিবাহ প্রস্তাব নেওয়া যাবি আল্লাহ রসুদ সেদিন অপেক্ষা করতেছে আমার মন তুমি কোন দিন যাবা করতে আসলেন একটা কথা বলার জন্য আসছি আলী রাজি আল্লাহ কি বলবা বলো আলী বলে কিছুই না আলী কিছু না বলি আবার দিকে ফিরিয়া গেলেন যদিও তুমি আমাকে বলো নাই আমি বুঝতে পেরেছি তুমি মনে আমার মেয়ে আমার মা আমাকে আমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি রসুল যদি তুমি আমার মা ফাতে এসে থাকো আমি দেখি আমি দেখি ফাতেমা নাই কি তোমার হয়তো পেলাম তুমি বিবাহ করার জন্য এসেছ আমার মা কি রায় আমি একটু জেনে আসি আল্লাহ রসুল পরে মতে গেলেন আমি নদী হয়ে শহর আর আমার আলী বিরো ওই শহরের দরজা এত বড় আলো হি আল্লাহ নদী দিবল বিবার প্রস্তাব নিয়ে আসছে আর নিশ্চয়টা বড় খারাপ না পরে কিন্তু বাবু ছেলে নবীজি আগে করা শুরু করলেন ফাতেমার সামনে ফাতেমা দিয়ে না বলে যান টুকরা প্রস্তাব শুনে যেমন বাবা তেমনই মেয়ে হবে কি বলেন আমাদের মেয়েদের মতো নাকি মেয়ে ফাতেমার দারান আমার কথা আমার বন্ধুরা যাবান দিকে বলো শুভ আনন্দ এমন মর্তবা তোমার নিজের দিকে আমা দেখতে পারে জান্না স্বর আল্লাহ জানলাতে পরিবেশ করবে এত জানি বই আমাদের চুপ করে যে কিছু বলে না বন্ধু মেয়ে যখন দিবে অথবা চিল্লে বলে উঠবে রাগ আবে উঠবে আমি রাজি না চিল্লাই বলে উঠবে নাও বলবে না হয়ে গেলে বুঝতে হবে মেয়েটা রাজি না বলছে বুঝতে হবে মেয়েটা রা চুপ হয়েছে ফতেমা কোন না চুপুরা দাঁড়া রয়েছে আল্লাহ রসুল চোখ আল্লাহ রসুল মিষ্টি মিষ্টি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে দেয়া আলীরা তোমার কবল লাগছে তোমার কবল আমা হাতে রুচি হয় না এটা কবলের ব্যাপার সবার আছে জনগণের কথা ঠিক কিনা দিন দান্ত স্ত্রী দুনিয়াতে ঘরে মধ্যে শক্তি কায়ন করতে পারে আর বর স্ত্রী যদি হয়ে দুনিয়াতে যুদ্ধ করা যায় এই স্বামী তার জীবনটাকে তীরে তিরেফাই করে ফেলে স্ত্রীর যন্ত্রণা সে ভুগতে থাকে আর স্ত্রীর যদি দিনদার হয় ও আমার পদ্মা মা বলে স্বামী বড় দামি জিনিস রসুলে করিম সল্লিয়াল্লাম রাস্তা দিয়ে আটতেছেন রাস্তা হাঁটার সময় কিছু দূর দেওয়ার পরের মতো পায়ের মতো চুমা খাইছে চুমা খাইতেছে তাহার আল্লাহ এই কথা বলবো না চিন্তা করা যায় না আলাদা কাউরে চা করা যায় না করে কাউরে চা করার দিত আমি দিনের মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে আমি যদি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ের মতো করে চিন্তা করা যাবে না একমত পাওয়ার আল্লাহি তো কারো কাছে মাথা মাথা করা যাবে না আল্লাহ রুকুমার বাইরে কারো কাছে মতানত করা যায় নাহিলা আলি রাজি আল্লাহ আল্লাহ তোমার পাবো আমার মা তোমার সাথে আল্লাহ রসুল কিছু কি জন্মদিন কি দেওয়া ব্যবহার করবা কি মহারাণা কি দায় করবা কি ছয় সম্পত্তি তোমার আছে আর নবী দিব ফেলিয়া যায় আল্লাহ রসুলের গড়ে আমি থাকি চুলাই আগুন আমি খানা খাই নজি চুল না জানে মদিনার পা আমি কিছু ব্যবস্থা করে দেয় আল্লাহ রসুল বলি ওল্লাহ বিক্রি করোনা ডালটা নিয়ে যাও এখনো যুক্ত শেষ হয় নাই এখন জেহাদের ময়দান বাকি আছে ডরতা করা সরকারের কাছে আজকে আমার বিবাহ হয়ে যাবে তুমি কেন দূর এসেছো আমি ডাল বিক্রি করব। আমি যে বিবাহ করবো অলিভাত করবো আমার কাছে কিছুই নাই এই জন্য বলছেন ঢালটা বিক্রি করে দেওয়ার জন্য এই ঢাল বিক্রি করবো রাজি আল্লাহ আলী রাধি আল্লাহ হাতের মধ্যে দিয়া দিলেন বলতেছেন তুমি আলি রাজি আল্লাহ উসমানটা দেবলারাও বলে কেন কি হয়েছে বলে তুমি জিজ্ঞাসা করলাম কিমানো বলেন নিলাম তোমার আমি টাকা দিয়া দিলাম এবার এই আমি তোমার হাদিয়া দিয়া দিলাম এই ঢালটা আমি তোমার দিয়া দিলাম এত বড় বোকার আপনি আমার করলেন কারণটা আমার খুঁজে আসে না ওসমান্লাহ কেন কিছু বলে না আলি রাজি আল্লাহ কথা কে দেখে রাজি আল্লাহ কোনো চোখের পানি করে টপ টপ করেছে আমি তোমার এই যত্নদান করে দিলাম আজকে নদীর মহাপা তেমারি বে যাবে আজকে আমরা উৎসব হবে মুবতের মায়াবে মানুষ পানি পানি বলা করবে তোমাঘ করবে। মা তার সন্তানকে পরিচয় দেবে না সন্তান তার মা কে পরিচয় দেবে না তোমার জন্য আমি একটু করেছিলাম এই উপকারের আছে তুমি আমার জীবনের গুণাগুড়ি মা করিয়া দাও আমার ভাই আমার বাবা এটা ছিল তাহা জীবন এটা ছিল তাদের আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে গেল আল্লাহ রসুল প্রস্তাব দিলেন এই যাবেন আর আলহামদুলিল্লাহ বলে আলী কবল করলেন বিবাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বিবাহ হবে বাসুর উদযাপন হবে পরের দিনের সুন্দর আর আমরা করতেছি এটা সম্পূর্ণ বিজাতির গায়ে হরুদের নামে ছেলেদের গায়ে মেয়েরা হুত মাকে মেয়েদের গায়ে ছেলেরা হুত বাকে সম্পূর্ণ হারাম হারাম হারাম কবিরা হারাম গাইতে কখন আরাম আসে না এই হারাম করার কারণে দুই দিন পরে সম্পূর্ণ হাত কাল ও মুসলমানের বাচ্চা মুসলমান ওদের নামে যে বোনামী হয় এটা ইসলাম কখন সমর্থন করে না যদি উনি হয়তো আমরাও করতাম আরে ওরা করে না নবীজি করেন নাই সারা ভাড়া করেন আপনারা কেন এত গুণের কাজ করেন বিবাহ নামে এত অরিস্টের কাজ কেন করেন বাবা একজন মহাত্মা বলবো বিবাহ করছেন গুরু আরো চিন্তন করেন আরো শুরু করে। যুব সম্প্রদায় তোমাদের যদি স্বাগত বিবাহ করা বিবাহের মাধ্যমে চোখের গুণা কমে যায় চক্ষ দিকে আসে অঙ্কর পরিচ্ছন্ন হয় বিবাহ ইমানের অর্ধেক বিবাহ ইমানের সম্মানিত যুবক ভয়েরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকে মুসলমানের মতোই বসতে হবে জনগণের দ্বারা শিখবে না মুসলমানের মতোই ভাসবো আল্লাহ আমরা যারা বিবাহ করছি যারা করেন নাই আপনাদেরকে ওয়ানা করতে হবে যাই করতে পারবেন না আপনারা করেন আমার মতো আপনার আপনারা করবেন নাকি যদি করেন তারা আপনার অসুবিধা নেই বিবাহ বিবাহ বিবাহ আল্লাহ বিধান সব কষ্ট হয়ে বিনা দলের বিধান না স্বামীর স্ত্রীর দরকার তাকে স্ত্রীর ব্যবস্থা করে। দেওয়া হয় না দায়িত্ব সে বিবাহ করতে পারবে আমরা এটাকে খারাপ মনে করি হালয়া খারাপ মানে করি ওই বিবাহ করবে না আমরা উকি দিবে উকি দিবে এটা বলি টিভেবো এটা টিভেবো সমাজ নত ফিরে যাবে একটা পুরুষ বিবাহ বয়সে পৌঁছে দিতে স্বামীর স্ত্রী মারা গেল তাকে বিবাহ করাই দেন তো সংযুক্ত থাকবে ঠিক থাকবে নষ্ট লমে যাবে আল্লাহ আমাদের সকলকে ইসলামিকতাবেক এই বিবাহ অনুষ্ঠান তুলে করা ওরিক দাম করে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা ইসলাম মোতাবেক মেনে চড়া তৈরি আমাদের করে ওয়া যারা